أعوذ بالله من بسم الله الرحمن الرحيم قل هذه রি বিস্মিলহ্নমানি সবিলি الله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 عليه <سؤال> হলসলম <سؤال> <سؤال> <سؤال> وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم اهدنا الصراط المستقيم وقال تعالى وان هذا صراط مستقيم فاتبعه ولا تتبعوا السفله ولا تتبعوا السبله فتفرق بكم عن سبيلي समस्त प्रशंसा समस्त جللہ صبح سپتر دنوں سالات الجما آدائ لکمارے گرم آوار اور فکدان سالات الجماتان شی منی دربارے شکریہ الحمد للہ سالات اور سلام مانوتار مکتر دوش نبی نبی محمد صلی اللہ علیہ السلام রাহমত এবং করুণাবর্ষিত সাহাবাইকার তাবেমত্তাহদিন পর্যন্ত যারা দিনে হকার সম্মানিত উপস্থিতি আজকের সংক্ষিপ্ত কুতবার বিষয় হল যে জানা রোড টু জানা দুনিয়ায় কি আমরা দুনিয়াত আমরা এর আগে আমরা রোহের জগতে আসলাম মায়ের ফেটর জগতে আসলাম এখন দুনিয়াত আসি আমরা এই যাত্রার পথর মাঝে আমরা গন্তব্যই লোকের জান্নাত আমরার আদি পিতা আদম আলাইসাল্লাম তাদের জান্নাতও আসলা আল্লাহ সব তালায় তান রে জান্নাতও দেওয়ার পরে তাদের একটা ফরিকার লাগে খুঁজছিল যে তাকরা তাকাজা সাজারা এই কাশন নিকটবর্তী না। কিন্তু ওইখানেও শয়তানোর প্রয়োজন হয় তাই এই গাছের নিকটবর্তী হয়েছেন আল্লা সব হানাউ তালায় তারারে আবার জান্নাত জান্নাত থেকে আবার হরিয়া দুনিয়াত ফেরাইছেন আর তারারে উত্তর সেরি হিসাবে আমরা আসি আমরা রবার গন্তব্যই লাগিয়া জান্নাত সেই জান্নাতও যাইবাল লাগিয়া সেই জান্নাতোর আমরা সকল প্রচেষ্টা একজন ইমানদার ব্যক্তির সকল প্রচেষ্টা ওই লগিয়ে জান্নাতও যাওয়া দুনিয়া আমরা আসল জায়গা নাই আসল আমরা আগে অসংখ্য মানুষ এই দুনিয়াতে আসলা অসংখ্য সুন্দর মানুষ সকল আসলা সম্পদশালী মানুষ সকল আসলা ক্ষমতাসীন মানুষ আসলা কেউ দুনিয়াতে রয়েছেন না সবের দুনিয়া থেকেই বিদায় যে যে দুনিয়ার জীবনের তারা দুনিয়া থেকে বিদায় গন্তব্য সবর গন্তব্যই লগে আমরা আখের আর আখেরাতো যাওয়ার ফলে আল্লা সুবাহান ও তালা বিচার করিয়া সিউরি জাহান্নামও দিবা আর কেউরি জান্নতে একজন ইমানদার ব্যক্তি হিসাবে আমরা টার্গেট আমরা মূল স্থান হইলো কি জান্নাত জাননাতে যাইবার রাস্তা বা জাননাতে যাইবার ফত এটা যেহেতু যে কোনো জিনিস দামি জিনিস আপনি ফাইতে হইলে এটা সহজে পাওয়া যায় না এটা লাগে অনেক পরিশ্রম করা লাগে তো আমরা সেই জান্নাতে চাইতাম একটা চাবক রাখার স্থানের মূল্য হইল গিয়া দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যে সম্পদ আছে তার থেকে বের মূল্যবান সুবাহান সেই জান্নাত যাইতে হইলে সেই জান্নাত ফাইতে হইলে আপনারা আমার পরিশ্রম করতে হইব আল্লাহ সুবাহান যুগে যুগে আম্বি আলাইহিমুসাল্লাম তারারে প্রেরণ করছেন যে দুনিয়ার মানুষের জান্নাতের রাস্তা দেখাইয়া দিবার লাগিয়া যে সিরতে মুস্তাকিম দেখাইবার লাগিয়া আর যেটা প্রসুদ সাল্লি সাল্লামর সেহী হাদিস যে লা সালাতিল ফতেহাতিল কিতাব সুরা ফাতেহা সারা সালাত হয় না আর সেই সুরা ফাতেহার একজন ব্যক্তি একজন ইমানদার ব্যক্তি একজন মুসলিম ব্যক্তি দৈনিক সত্রুর রাখাত নামাজ বাধ্যতামূলক পড়া লাগে সত্রুরাখাত নামাজ পড়লেই সে মুসলিম হিসাবে গণ্য হইব সেই সত্রুর রাখাত নামাজের মাঝে ফিত্যেক রাখাতে আমরা আল্লাহ খাসাদ সাওয়া লাগে যে আয় আল্লাহ তুমি আমরা সঠিক সুজাপথে পরিচালিত করো সেই সঠিক সুজাপথ যদিও সহজ পথ এটা সহজ রাস্তা কিন্তু এই রাস্তাটা কিতা কিনা নাই রাস্তাটা আজকে দুম্রতার মাঝে আছে গোলাটে আছে দুয়াটে আছে রসুল্লাইসাল্লামে কইছেন যে ফিতনার যোগ সম্পর্কে কইছেন আখেরি জবানের সহ গিয়া কুইছেন যেমন এক যোগ আইব যে দিন এবার গিয়া দুয়াটে শাহাবাহিক মনে খুঁজছেন ইয়ার রসোল্ল্লাহ দুয়াটে কিতা দোকান কিতা খুঁজলা যে মানুষ জাহান নামর দরজার দাঁড়াইব দাঁড়াইয়া মানুষের কই বা আজান্নাতোর দিকে আও দাঁড়াইবো জাহান নামের দরজার আর মানুষেরা ডাকবো যে আজান্নাত রাস্তা তখন মানুষে যদি তারা আহ্বানে সাড়া দেয় মানুষে মনে করবো যার না কিন্তু তার ডেস্টিনেশন নেই কি জাহান্নাম এই বর্তমানে আমরা যদি দেখি এমন আমরা এমন এক সময় ফাড়ি দেওয়ার যে ইসলামের নামে যারাও মানুষের আহ্বান করেন সবেও মানুষরে খর যে তারা জান্নাতের পথ দেখার হেউ বাপদাতার ফতে ফতে রেখর ইসলামের ফত কেউ বুজুর্গানের দিনের ফত রেখর ইসলামের পথ কেউ তার তরিকারে ফর ইসলাম ইসলামর পথ কেউ তার দলর দলর থিউরি এটাই লাগিয়া জান্নাতি ফত। আল্লাহ সুবহান তা এই জান্নাতি পদ দেখাই লাগিয়া যুগে যুগে আম্বি আল্লাহ মুস্তালা এবং সর্বশেষ এবং চূড়ান্ত নবী মাহমুদ রসুল্লাহ সাল্লুসাল্লাম তারপরে আর নবী বা রসুলের আগমন করত নাই রসুল সাল্লামে জান্নাতর ফদ দেখা গেছেন রসুল সাল্লু আলাইস্লামর আল্লা সুবাহ সর্বশেষ এবং চূড়ান্ত কিতাব কোরআন নাজিল করছেন কোরআন এলিয়া আমরার গাইডবুক আমরা ওয়ে অফ লাইফ আমরা জীবন ব্যবস্থা আমরা কিলা ফাইতাম কোরআন থাকিয়া আয়সার আদি আলাহ জিজ্ঞাসা করা কিলা তান চরিত্রকিলা আস আয়সার্লাখানোর আনোর বাস্তব নমুনা সাল্লাম দুনিয়ার যে কোনো জায়গা তে যাওয়ার তিন ধরনের রাস্তা আছে একটা রাস্তায় গিয়া সোজা রাস্তা অন্ত আপনি সোজা রাস্তায় কি হবা আপনার ডেস্টিনেশন যে জায়গায় যেতে এটা জায়গা আর রাস্তা যে একটু রাস্তা আপনি দেখা যাই বলবো শেষ পর্যন্ত আপনি অন্য জায়গায় গেছেন গিয়া এই যে আপনার যে টার্গেট যে জায়গা আপনি যে জায়গায় যাইতেন এই জায়গা যাওয়ার আপনার আর সুযোগ ইত নাই তাই জান্নাতের ফত ওই রকম জান্নাতের ফত আছে যে সোজা জান্নাতে যাওয়ার একটা রাস্তা আর একটা রাস্তা হইলে গিয়া যে মানুষ ঘুরে এফেছে এক সময় না যে এক সময় জান্নতে যাইব আর একগোরো মানুষ আছে সেই জান্নাতর ফতে ফোন করিয়া যে ফতেসলেরও সেই জান্নাত গিয়া তার ডেস্টিনেশনে গিয়া ফুসতে পারতো না আমরা এই তিন ধরনের রাস্তা সম্পর্কে জানা দরকার এবং এই ব্যাপার আমরা সচেতন হওয়া দরকার যেহেতু যে আমরা চাই যে জাননাতে চাইতাম আমরা টার্গেটে লেগে জান্নাত কিন্তু জান্নাতের রাস্তাটা তো আমরা চিনতেইবো আপনারা জানতেইবো তারপরে আপনি কে ফুঁসতে পারবা আমার একটা কথা আছে যে বাঁচতে হলে জানতে হবে আপনি যদি ভুল রাস্তা তাকিয়া বাজে রাস্তা অনেক ফোট ঘুরাইয়া আপনার ডেস্টিনেশন দইব এইটা সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে আপনি সঠিক সোজা রাস্তায় আপনি ইজিলি দেখতে পারব মোহাম্মদ রসুল্লা সাল্লু আলিয়াল্লাম তাই দুর্নীতিকে বিদায় নিছেন গিয়া কিন্তু তাই গেছেন যে ওরা ওলামা ওরা সাথে লাম্বিয়া আলেমগন লাগিয়া আলেমরা লাগিয়া ওরা সাথে লাম্বিয়া নবীদের উত্তরাধিকার এবং আলমদের দায়িত্ব হইলে গিয়া যে রসুদ সোলাল্লা আলাইস্লামের উত্তরাধিকারী হিসাবে রসুদ সোল্লা আলাইস্লামের যে ফটোরফি রাখিয়া গেছেন এই উম্মারে সেই রাস্তা দেখানি দুর্ভাগ্যজনক আলো সত্য যে আজকে প্রত্যেক আলেমে অধিকাংশ আলেমরা কী তারা অন্য একটা অন্য মতে চল আর যদি আজকে মুসলিম উম্মার সামনে জান্নাতে যাইবার পথ একটা থাকতো যেভাবে সাহাবাহাম খুল্লার সামনে আসিল তখন আর অনুভস্ত থাকলো না অনেক আজকে পথ ভিন্ন গেছে আমরা যারা জান্নাতের ফতে বন্ধু বান্ধবের আহ্বান করতাম যে আল্লাহ সুবাহ সুরা আন আম একশো তেপান্ন নম্বর আল্লাহ সুবহানি বলে এতুলা ফতেফার কুমাবিল এটাই লগি সঠিক সোজা রাস্তা এই ফতে চলো এটারে বাদ দিয়ে তোমরা অন্য তোমরা আল্লাহর রাস্তা থেকে বিচ্ছি আলাইসাল্লামে একদিন দাগ দিয়া দেখাইছেন একদিন তাই ডায়াগ্রাম করিয়া দেখাইছেন সাহাবাইকার একটা দাগ দিয়েছেন সোজা দাগ দেখছেন এটাই লগিয়া আল্লাহর ফথ এটা সিরাতিন মুস্তাকিম এটা যে জাননাতে যে রাস্তা ডানে বমে আরো কিছু রাস্তা আরও কিছু আখ দিশ এগুলা গোসেন এগুলা এগুলা রাস্তা এবং এগুলা রাস্তার প্রত্যেকটা রাস্তার মাথায় মাঝে আছে শৈতান বসা মানুষের তার দিকে আহ্বান করে তারপরে মাজর এই সোজা রাস্তার উপরে সোজা ডাগর আত্মাণ করি তাহলে আল্লাহ রাস্তা থেকে তোমরা বিচ্ছিত হয়ে যা সম্মানিত উপস্থিত রসদ সাল্লামে যে আমরা দেখাইছেন তাইন বাস্তব জীবন দেখা গেছেন রসুল সাল্লা বিদায় আমি তোমাদের মাঝে দুইটা জিনিসটাকে যাচ্ছি তোমরা যতদিন পর্যন্ত এই দুই জিনিসটা আঁকড়ে দাঁড়িয়ে কখনো প্রত বস হইতে এটা ইলে আল্লাহর কিতাব আর একটা মাহমুদ রসুল্লাহ সুন্না কুরআন সুন্না ফ্না জান্নাত ফত এটা আমরা জানি কিন্তু বিচ্ছুতি লেগেও না সমস্যাই قورن سارے منسلے آپ نے جہیا قرآن سنارے قرآن سنار پتے چلتے نانی اسلام رفرستانی الحمد للہ ہمارے آل ملاما دنیا تھینکیاں যে তারা কোরআন সুন্নার ফতে চলবার লাগিয়ে মাংসের কইসেন কিন্তু যখনও আপনার সামনে কোরআন এবং সুনার বক্তব্য স্পষ্ট হয়ে দিব। তখন আপনি আমি যদি যে আমরা কই না তারা কিতাব ভুল করছেন নি তারা কিতাব তারা তারা সামর্থ্য দিয়ে চেষ্টা করছেন আজকে দেখা যায় যে আপনি যখন কিছু বিষয় আছে যে ফতোয়া আমরা ফতোয়া আর বিশব্দ উল্লেখ মনে করি যে না জানো কিতা ফতুয়া অপিনিয়ন আর ডিফারেন্স অফ অপিনিয়ন কিছু কিছু বিষয় ইসলামের কিছু কিছু বিষয় আছে বাট মৌলিক বিষয়ে কোনো একাভ করার সুযোগ নাই আল্লাহ সম্পর্কে রসুল সম্পর্কে দিন ইসলাম সম্পর্কে ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে আমরা একতেলাভ করার সুযোগ নাই কিছু কিছু মাথালাত একতেলাফ আছে কিন্তু আপনি যখনও একবার ছোটো থেকে ছোটো মাতালাত যখন আপনি কথা কইবা তখন কইবে যে আমরা অমুক খুচিরে করছেন তমু খুচিরে করছেন কিন্তু আমরা যদি দেখি আমরার দেশও আমরার সময়ও বর্তমান সময় আমরা অনেক মাসালা দেখি আর সে আগর আগে যে মাসালা আসিল এখন এই মশালা নাই আগে যে পদ্ধতি আসিল পদ্ধতি নাই আমরা আমরা কিতা খি আগে এক সময় আসিল যে ইংরেজি শিক্ষা হারাম এখন আমরা ইংরেজি শিক্ষা সব মসজিদ মাদ্রাসা খোগা স্কুলা সব জায়গাতে ইংরেজি শিক্ষা হর হুজুরের ভুয়াও পড়া হুজুরের নাতিও পড়া সব ইংরেজি পড়াড়া কিন্তু একসময় ইংরেজি শিক্ষা হারাম একসময় ফটো আছে ব্রিটিশের ফয়সাগি ইংল্যান্ডের ফয়সা হারাম এখন ইংল্যান্ডের ফয়সা মসজিদ মাদাসা অন্না ইসলামিক প্রোগ্রাম অন্না এলাকাত কোনো লন্ডনী মানুষ এলে সবাই আপনি লন্ডন থেকে আসছেন আপনি সব বড় স্থান দিতে যে হারাম কারণ একটু এই যুগত এই যে যুগের ফটওয়া দেওয়া হয়েছে সেই যুগের আলেমখালে ইংলেন্ডও যাওয়ার সুযোগ না ইংল্যান্ড সম্পর্কে অত বেশি জানার সুযোগ আসছিল না তারা দেশন এলাকার এজন ইংল্যান্ড গেছে গিয়ে খ্রীষ্টানে গেছে এলাকার এজন ইংলেন্ডিও গিয়া যাওয়া খেলায় লাগে এলাকার এখন আসিয়ালা নামাজি মানুষ ইংল্যান্ড ইংল্যান্ড থেকে তখন নামাজ বাদ দিয়ে তখন মানুষটাই কী ই দেশে যাওয়াও হারাম যে নামাজ যেন গেলে মানুষের ইসলাম যায় গিয়া যেন গেলে তার হারাম জিনিসের ইনভলভ হয়ে যায় এই হারাম ংল্যান্ডিবীর ইলা প্রান্ত হারাম হারাম থাকবো হালালই তো নাই আর হালাল যেটা পৃথিবীর যেকোনো জায়গায় তাহ না হালাল থাক সম্মানিত উপস্থিতি যে এই যে অবস্থা যে যেহেতু ইসলামর নামে বিভিন্ন দল বিভিন্ন তরিকা বিভিন্ন ফদ বাড়াই গেছে এবং আমরা এ ফিরিয়ে দিয়ে সেই পুরাতন পদ্ধতির কথা আজকে যদি আমরা কই কোরআন ফতে আজকে যদি হয় রসদামর সন্নার ফতে্কা এইটা এইটা পুরাতন না আজকে পরবর্তীতে কোনো আলেমে বানাইছেন যে তরিকা ওইটা পুরাতন যেহেতু সমাজে এস্টাবলিশ হয়ে গেছে যে আলেমদের তরিকা তখন যখন আপনি মানুষের কই কোরআনের দিকে চলো রসোল্লার হাদিসের দিকে চলো তখন তারা নয়া এক জিনিস লিয়েছেন আপনি দেখছেন বিশ্রাই আর আপনার বিশ্রাই ছুটো আপনি যখন দলিল পারিয়া দেখছেন যে আপনার তো সমান সমান খাওয়ার কথা বলোই লোক আপনি যখন গবেষণা করছেন আপনার এগুলিয়া চিন্তা ভাবনা করছেন এগুলিয়া দৌড়াদৌড়ি করছেন কাগজ কাটা কাটিয়ে দেখছেন যে সমান আসা উঠেন কারণ আগর ফুরানা কাগজের লেখা আছে সমান দখল করতে গিয়া হয়তো ইটুকু বড়ো আসিল ইটুকরা ইটুকু আপনার খাই যখনো আপনি গিয়া তো আমার আমরা সমান সমান খাইতাম আপনি কেন জায়গা বেশি এখানে সাচাটা হে নয় লই আমরা কি আরামে খাই আর শান্তিতে খাই আর এখন নয়া একটা মাতল বিশৃঙ্খলা সৃষ্টি করেন গ্রামের সব রাহরি কই দেখি বা এখন অত জিন্দি খাই আর তুমি দেখ আমরা দেখি দেখি আর আমরা বাস দাদাই খাই এখন হেয়া আয়া দেখি বেড়ালা গ্রামের মানুষ কর আসাও তো অত জিন্তিক খাই আইসেন এটা তো কোনো কিনা নাই এটা লইয়া বিশৃঙ্খলা আসল না এখন তো এই ইয়াং ছেলে এইটা বিশৃঙ্খলা লাগাইছে কিন্তু যখনো আপনি সত্যিকার বিচারের কথা যাইবা যখন আপনি কৌট কথা যাইবা যখন আইনে বিশেষজ্ঞ কথা যখনও কাগজপত্র বুঝতে পারার কথা তখন যে না শক্তির জুড়ে তান বাপদাদা থেকে খাইয়া ইরা অনেক দিনটা থেকে দখল করে খাইয়া ইরা এর বৃত্তিতে তাই এখন খাইতা আসলে তো তানিক বৃত্তি নয় কারণ পুরানা কাগজে খর যে অর্ধেক অর্ধেক তা আজকে যখন আন এবং সন্না তারা যখন কোরআন হাদিস থেকে তুলিয়া ধরেন তখন এগ্র মানসিক দেখি এটা তো ডেঞ্জারাস এটা ইয়া নয়া নয়া ফথা সৃষ্টি করেন এটা বিশৃঙ্খলা সৃষ্টি করে কারণ এই গেছে অনেক আগে কিয়া। অনেক আগে থেকে অনেক জিনিস চালু হয়ে গেছে আর এই চালু জিনিসটা আপনি যখন কই রাখা যে বৃত্তি ডেফারেন্সই পিঠে দলিল দলিল কথা কইবা তখন এরা শ্রেণীর বিশৃঙ্খলা সৃষ্টি করতো সার এটা যুগে যুগে আমি আলাইম সাল্লাম রে এই কথা মানুষটি কইছে প্রত্যেক নবী যখন তার জাতিরা দাহতিছেন কই এ আল্লাহ ইবাদতর যে আল্লাহ ইবাদত আদম আলি সাল্লাম খোসলা যে আল্লাহার ইবাদত তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে আজকে কিচ্ছু হইলেও ফিতনা অথচ আল্লাহ সুহানো পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ফিতনা শেষ না হয় আবদুল্লাহ অমর রাধি আল্লাহর যখন দুই গ্রুপ করতে শেষ না হয় কি শির্ক এই ফিতনা অর্থ গীতা নাই যে বর্তমানে যে রাজনৈতিক মাভিয়া এবং আলী রাদি যে রাজনৈতিক দ্বন্দ্ব এটা নাই কারণ তারা আকিদাগত দ্বন্দ্ব আছে তারা এটা আছে রাজনৈতিক দ্বন্দ্ব এটা দুনিয়া ব্যাপার আসিল এটা দিনের ব্যাপার আসিল না তখন তাকে এটা করলে যে আমরা আমি আমি রসদাম লগে আমরা কিতাব করছি আমরা এই ফিতনার এই আয়তের উপরে আমল করছি এটা শিরকর বিরুদ্ধে আজকে ছুটো খাটো মা সাল এখতে লাভ লাগলে ফিতনা সৃষ্টি কররা অথচ এটা ফিতনা নাই ফিতনা বুঝেন না ফিতনাটা কিতা সব দিন ইচ্ছা তুমি এটা ফিতনা করিও না করতে গেলে মানুষকে এটা ফিতনা করিও না বিরুদ্ধে করতে গেলে জিতা মানুষের বাড়ি নাই জিতা মানুষের গড় নাই জিতা মানসে খানি ফান্না বুকা মানুষ সকল মোরা মাংসের কথা গিয়া সার যে মানুষের তার মৃত্যুরে আটকাইতে পারছে না তার কাতা গিয়া সার হে মনে করে লাভ ক্ষতি করতে পারে হে মনে করে যে তার কোন কল্যাণ করতে পারে তার কাছে গিয়া সার শত শত মানুষ অনেকে গর্ব করি হন যে সিলেটর মানুষের সির করেন না এখন জ্ঞাত হোক সিলেটর ঘরে ঘরে আমরা হয়তো ডাইরেক্ট খবরে গেছে চেষ্টা করি না কিন্তু আমরা আকিদার মাঝে আমরা আমলের মাঝে সিরকাসে আমরা শীত সম্পর্কে সচেতন না থাকার কারণে অথচ জান্নাতের ফদে চলতে হইলে সর্বপ্রম যেটা শির সম্পর্কে শিখ তাকি বাঁচতেইব আল্লা সুহানি যে শির করব তার লাগি জান্নাত হারাম হয়ে যাবাতের ফদে চলতে হইলে সর্বপ্রথমে যে জিনিস সম্পর্কে জানতে হইব যে শির সম্পর্কে জানতে হইব এবং শির তাকে আমরা থাকতেইব আমরা জানতে হইব বেদাত এবং বেদাত তা আজকে উৎসব বেদাতের উৎসব চলে। মসজিদ মাদ্রাসা খানকা এদের বেদাতর উৎসব চলে আজকে মৌলিক যে লড়াই মৌলিক যে দ্বন্দ্ব সমাজের মধ্যে দেখা দিছে এটা মৌলিক দ্বন্দ্ব এটা নাই যে সে রাফেয়া দেন খরের যে সে রাফেয়া দেন খরেন না সে আমিন জুড়ে খর যে আমিন জুরে খর না এটাই লোকিয়া মৌলিক দ্বন্দ্ব নয় কারণ যারাই আমিন জুরে করার বিরুদ্ধে মাতের যারা রাফেয়া দেনের বিরুদ্ধে মাতের তারাও আমিন জুড়ে খোঁরের সাপোর্ট করে তারাও আমিন জোরে খাওয়ার তারা খাওয়া সাইরও মজাব ঠিক আছে আবার কই আমিন জোরে ইন প্রবলেম যখনও আপনি আমিন জোরে যাইবা রাফিয়া ঘর যাইবা এগুলো দলিল দলিল ভিত্তিতে আপনি তালাশ করবা তখনও আপনি চাইবা যে বুখারি খতম খান থেকে খতমে নারী খান থেকে খতমে শিফা খান থেকে আইল তিন দিনের চিহ্ন খান থেকে আলিল চল্লিশের চিনহ্ নামাজের কাফারা খান আইলো এগুলা যখনও আপনি দলিল যাইবা দেখা যে এই দেশের এলে তার সামনে মানুষের হরের তাইনি সমর্থন করেন যখনো আপনি টান দিবা তখনও বুঝেন যে আমার কোন জায়গায় আঘাত লাগবোল শিখ দিয়ে ওঠে ওই যে ব্যক্তির আর কত টুকরাত গিয়া দেখা দইব যে আঘাত লাগবো সে সব জায়গায় গিয়ালে দেখা দেব যে আমি যেন দখল দিয়ে খাইয়ারি নব তৈলে না সম্মানিত উপস্থিতি আমরা আনসার ফতে যখন চলতে হইব আজকে সে হৈরাকুর আন শুন্যনা বুঝতে হইব আমার ফিরসাফ্ লাখানোর আন শুনা বুঝতে হইব আমার আলেম লাখান বাপদাদার লাখান আমরা কিন্তু কোরআন সুন্দরফতে চলছেন না আমার বাপদাদা কিতা কুরআ নারফতে আসতে নানি আমার দলল লাখান ইসলাম নামে আজকে কিতাবর ইসলামন নামে মানুষ জিকির করতে করতে বাঁচিয়ে দিফালে ও ইস্তাম নামে মানসিক গাড়ি ভাঙের ইস্তামে এবং হাদিস সব থেকে বালা যারা বুঝছেন সবথেকে বালা যারা কোরআনারে অনুসরণ করছেন তারা ইলে সাহাবাইকার আমরা দিয়া আল্লাহন আজ আমরা কোরআনার তারাল্লাহান করে বুঝতে হইব এই উম্মার শ্রেষ্ঠ মানুষ সাহাবাইকার আমরা বুঝতে হইব দুজন সত্য বাংলাদেশ ও শিয়া দাওয়াত ব্যাপক ভাবে অঞ্চলের ইহুদি অক্লোরে জিজ্ঞার করেন যদি যে সব শ্রেষ্ঠ তারা কই মুসা আলাহি হল খ্রিস্টান অক্লোর জিজ্ঞার করেন যদি যে সব শ্রেষ্ঠ তোমার মাঝে সব বেস্ট জেনারেশন খারাপ তারা কইবে হল রসুল্লা ইসলামের সঙ্গীসারী লানে তারা মনে করে একটাই লগি তার গর্ব কাজ শিয়াই যেমন আমরা সোসাইটিত একগুড়ো বুদ্ধিজীবী অল বাড়াইছে তারা তারা সকল প্রচেষ্টা তারা বিভিন্ন আল্লাহজন তারা মা ফরিদেন তারা লাগিয়ে যেন আমার অন্তর কোন কুলসতা না থাকে সম্মানিত উপস্থিতি রসুল সাল্লাই সর্বোত্তম যুগ তার মাঝে একশো আট নম্বর আয়ুল আদৌ ইতি আপনি বলুন এটাই আল্লাহ আল্লাহর ফত হাবলার রুজু রে ধারণ করো রসালামার হাদিসার মাঝেয়া হাবলুল মজবুত রশ্মি হাবলুল্লা দে আবদুল্লাহ হাবলুল্লাহরিয়াফ তো আমরার মানুষের অবস্থা হয়েছে যে তার খর যে তুমি হাবলুল্লা ধরো হাবলুল্লাহার মাঝে আছে সব প্রত্যেক দলে কয় যে ও আয়াতলা আমরার লগিয়া সেই দল হাবলুল্লাহার মাঝে আমরা আছি কিন্তু হেসে গিয়ালে দেখা যা আসলে দর্শিত দলের দলের লিডারে দলর পদ্ধতি রেহন গেলে দেখা যাইব দলের নিয়মে তুমি চলতে হইব দলের বই ভরতে হইব দলের সিলেবাস ফতেই হই তুমি ইচ্ছা করি কোরআন ফরতে আটতে না তুমি ইচ্ছা করে হাদিস ফরতে আসতে না তুমি দলের সিলেবাস অনুযায়ী ভরতে হইব তুমি সিলেবাস অনুযায়ী তুমি একবার ভিতরে বই একবার দোয়া করবা দোয়া করবা তোমার তরিকা নাই গ্রসুলের তারার কিন্তু তার জিকির করবা তাই জিকির করতে হইব আমরা তরিকা তরিকা হলে করতে আমরা অত মানে বুজুর্গ হলোর তরিকা বাংলাদেশে সম্মানিত উপস্থিতি তো আমরা চলতে হইবো আল্লাহ সুহান ও তাহিরা যে হাবলুল্লা দরিয়া চলতে হইব আমি এবং আমার অনুসারীরা যেইভাবে মানছেন সেইভাবে আমরা বুঝতে হইব যেকোনো বিষয় হোক তারার মাঝে অনেক বিষয় লই একাভ আসিল কিন্তু মৌলিক বিষয়ে একতেলাফ আসিল না দুঃখজনক গল সত্য আহলে সন্ন্যতাল জামাতের তর্জুমান বিশিষ্ট আলেম তারপরে আরো কত কত লক্ষব লাগাইল আইয়া বাসন দীরা বাসনের একটা সাবজেক্টে লিগিয়া আল্লাহ সব জায়গা বিরাজমান একদম আল্লাহ আসমান আছেন এরা কোরআন কোরআন মানে না হাদিস মানে না এরাই লিগিয়া যে বিভ্রান্ত গোমরা পথবস্ত আল্লাহ সব জায়গা বিরাজমানি আল্লাহ সব জায়গা বিরাজমান এই ফকের না কোরআন আয়াত আছে না হাদিস আছে আহ আমাদের তর্জমানরা জিকার করি জিকার করেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান এই মর্মে একটা কোরানোর আয়াত এটা হাদিস দুঃখা আয়াত আছে না হাদিস আছে আল্লাহর নামে মিথ্যা বর্ণনা করা শির্বে আল্লাহ সুবাহ জুলুম হইসেন আর আল্লাহর নামে মিথ্যা বর্ণনা আজলাম হইসেন সুপারলেটিভ ডিগ্রী এতে বড় গুণা অথচ এই মিথ্যা গোলা ফাটাইয়া মাফিল করিয়া প্রচার করা আয়ত আছে আল্লাহ আরশে সুস্পষ্ট আসে আল্লাহ সারগের নিকটে আসেন সুস্পষ্ট আল্লাহ যদি দুইজন তাকে তোমাদের সাথে আল্লাহ আসেন ইন্ আনা রসাল্লামর আহ যে একটা আয়াতের মধ্যে আল্লাহ সুফানসিসের কৌটারে কৌট করছেনটার দ্বারা তো সব জায়গা বুঝানি যায় না আল্লাহরা তোমাদান আল্লাহ খৈরা আল্লাহ আর এই যে আমরা কোরআন থেকে বিভিন্ন সমাধান কোন জায়গায় পাইতাম সমাধান কি আজকের যুগের আলেমে দিতা না আমরা আল্লা সরবত্র বিরাজমান ইমাম আবু হানিফা রাহমা হানাফি মজাহর আহ ইমাম যিনি তান যে কিতাব ফিকুল আকবর এটা কি আল্লাহ সরবত্র বিরাজমান লেখা আছে আহাবি হানাফি মাজাবর আরোজন বলো ইমাম আকিতহাবির মাঝে কিতা লেখা আছে আল্লা সরবত্রজমান আজকের যুগ হানাফিরা আজকের যুগ আমরার দেশের হানাফিরা আজকের দেশ আজকের আমরা দেশের দেওয়ববন্দিরা তারা আশারি এবং মাতুরি দিয়া আকিদার মাঝে মিক্স হইয়া এখন তারা আল্লাহ সম্পর্কে এই ধরনের মিথ্যা জিনিস প্রচার করেন এবং হইতো সার যে অালেসন্নতল জামাতের আখিদা অথচ কশ্চিনকালে এটা হালেসন্নতল জামাতের আকিদা নাই এটা ওই লোক বিভ্রান্ত তাদের আকিদা বিভ্রান্ত তাদের প্রচারণা আল্লাহ সুবাহ বুঝার তৌফিক দান করা আল্লাহ সুবাহার প্রতি পরিচালিত করার তৌফিক দান করা আমরা যেন আন সুন্নার বুঝি যে এইভাবে বুঝছেন আপনি যদি আকিদার ক্ষেত্রে আশি ইসির জন্মগ্রহণ করছেন ইমাম মালিক রহমান উল্লাহ তিরানব্বই ইসির জন্মগ্রহণ করছেন ইমাম শাহির রহমাদশো পঞ্চাশ জন্মগ্রহণ করছেন ইমাম একশো চৌষট্টি ইসদি জন্মগ্রহণ করছেন এই যে সাইরো ইমামর কোন জায়গায় তারা আকিদার ক্ষেত্রে মৌলিক কোন পার্থক্য না তারা এখানে কিন্তু আজকের মুসলমানরা খালি ফিক্ষি মাসালার ক্ষেত্রে পার্থক্য হয়েছে না তারা আকিদার ক্ষেত্রে বিভ্রান্ত হয়েছে আমলের ক্ষেত্রে বিভ্রান্ত হয়েছে শির্কর সাথে জড়িত হয়েছে বেদাতর সাথে জড়িত হয়েছে আল্লাহ সম্পর্কে মিথ্যা জিনিস রসুল সম্পর্কে মিথ্যা জিনিস এগুলা প্রচার করেন এবং খর যে আহলে লোকের আলেসন্নতাল জামাতের আকিদা কশ্চিন কালে এটা আহলেসন্নতাল জামাতের আকিদা নাই কশ্চিন কালে এটা সঠিক মুসলমানের আকিদা নাই সঠিক মুসলমানের আকিদা এই লোক আল্লাহ সম্পর্কে রসুল সম্পর্কে দিন ইসলাম সম্পর্কে আমরা সেই আকিদে ফিরিয়ে দিতে যে এই আকিদা আসিল সাহাবাইকার আমরা দিয়ে আল্লাহ যেটা আসিল হাইরুল কুরুন মানুষের আকিদা شی ایتی با اللہ سوبان دان خرکا ہم آن سننا دلن لگانی ترکار صاحب بوجھار چیزیں چیز کری آلہ سبحان تفکی دان خرک الحمد للہ رب اللہ علمی ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل ومن يضلل فلا هادي له واشهد ان لا الله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار وعلى নবীল আামনস্লি ওসল তসিম আল্লিআ মহমদ ওল على محمد وعلى সালব্রাহিম محمد كما মজীদারারিক على ابراهيم وعلى মহমদ কমারক আল্রাহীমআরহীমক হাম মজীদ দিনসরাতমদিন اللهم جعلni من التوابين و من المتطحرين اللهم ان يسألك الحدى والتقى والأفاف والغنى اللهم, اني... اللهم احتنا السراط المستقيم اللهم, اللهم جعلni من التوابين و من المتطحرين ربنا زلمنا أنفسنا وإلم تغفيرنا وترحمنا لنكوننا من الخاسرين رب رحمهم كما رب ياني صغيرا ইল্লাহ মরবুল আদালসান ওতায়করবাউন হানফাউলমনকর ফসকরুন আসকর মশকরুল ওখর ওকাল